যেই জিনিসটা যেখানে প্রয়োজন আল্লাহুল ওই জিনিসটাকে ওখানে যখন সালের এই দক্ষিণ সাইড নধার এলাকা সিরিজ বেতাতে পরিপূর্ণ হয়ে যাচ্ছিল যখন মানুষগুলো কুসংস্কারের ভিতরে ঢুকে ঢুকে যাচ্ছিল যখন মানুষ তাউহিদকে ভুলে যাচ্ছিল সুল্লাকে ভুলে গিয়ে বেতানের করদমায় বেদালের নর্দমায় বেদালের ডাস্টবিনে হাবুড়ি ছিল তখন আল্লাহ তা একটা মশাল শুনলের একটা বৃপ্তি তা একটা বীজ এখানে ববন করে দিয়েছেন আমরা ইনশাআল্লাহ এই করোনার কারণ থেকে কিছু আলোচনা করার চেষ্টা করি প্রথমে একটা ছোট্ট বিষয় একটা ছোট্ট বিষয় ক্লিয়ার হয়ে নেই ইনশাআল্লাহ আলোচনা বুঝতে সহজ করে এই যে কিতাবটা এই যে বইটা এই যে মহা গ্রন্থটা আমার হাতে দেখছেন এটা নাম কি আমাদের সমাজে সাধারণত এই কিতাবটাকে বড় হয় কোরআন শরীফ এমনকি এই যে দেখেন পতন পৃষ্ঠায় হালের উপরে বড় করে লেখা আছে কোরআন শরীফ কোরআন শুরু করতে গে এই যে থাপা কোরআন এটা শুরু করতে গেলে আলহামদুলিল্লাহ রকুল্লাহ আলমিনিসমুলিল্লাহ আলী থেকে কোন পর্যন্ত মিনাল জিন্নাতিওয়ান তাহলে কোরআন শুরু বিসমিল্লার বা দিয়ে আর হচ্ছে শেষ এই পুরাটা কোরআন খুঁজে আপনি কোরআন শরীফ না। শরীফ কোরআনের উপরে লেখা আছে কিন্তু ভিতরে আপনি বার বিসমিল্লার বা থেকে শুরু করে মিনাল জিন্নাতিওয়ান নাথের না তিন পর্যন্ত আপনি কোরআন শরীফ শব্দটা কোথাও খুঁজে পাবেন কি আছে সুরাই আপিলের দুই নম্বরে আমরা কি বলি ওয়ালপুর আনিল হাকি আমরা এখানে কি পেলাম ওয়ালপুর আনিল আখিল খেয়াল রাখবেন নম্বরে আমরা পেলাম কি কোরআনুল হাকিম অর্থাৎ কোরআনুল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময়াওয়াতে একটা সোরা আছে অনেক ফজিলত আছে আবার এই সোরা সম্পর্কে ফজিলতের কিছু জাল হাদি বুয়া হাদি সোরা তো সেটা আলোচনার বিষয় না এই সোরাওয়াতে আর সাতাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ গোলার আমি বলছেন এই কারিম প্রথমে আমরা পাইলাম কোরআনুল আকিম এরপরে পাইলাম কোরআনুল কারিম মানে সম্মানিত কোরআনের কোরআন আচ্ছা এরপরে বলছেন জুমার কুদবায় বেশি বেশিরভাগই আলোচনা করে থাকেন এটা প্রথম কুদবায় পড়ে থাকেন এটা পড়াশোন না আল্লাহ রফুল্লাহ আসলাম এটা পড়তেন জুমার প্রথম কুদবায় আল্লাহ রবুল্লা আলমিন বলছেন কোরআনুল হাকিম কোরআনুল কারিম কোরআনুল মাজিদ এরপরে আর একটা আছে সুরা তো আরিফ সুরা তো আরিফের একুশ আয়াতের মধ্যে আল্লাহ রব আল বলছেন বালভু আকুল আলুল মাজিদ ওখানে বলছেন কোরআন আমরা এই কোরআনের বিসমিল্লা বাদ শুরু করে নিয়ে মিনাল জিন্নাতি আল্লাহের দিন পর্যন্ত কোথাও কোরআন শরীফ খুঁজে পাইনি যেই কিতাবটার নাম আল্লাহ নিজে রেখেছেন কোরআনুল হাকিম কোরআনুল করিম কোরআনুল মাজিদ আপনি সেটাকে কোরআন শরীফ বানালেন কোন অধিকারে বাংলাদেশের কথিত দশা একজন লেখক হুমায়ুন আহমেদ তার লেখা অনেকগুলো বই আছে যুবক ভাইয়েরা আছেন নিমু সিরিজ অশ্লীল অনৈতিক সাহিত্য জগতে একটা মাইল ফলক এখন হুমায়ুন আহমেদের একটা বই যদি আপনি উপরের নামটা চেঞ্জ করে সব কিছু ঠিক আছে শুধু উপরের নামটা চেঞ্জ করে আপনি বাজারে চালবেন আপনার নামে কপিজাই আইন অনুযায়ী মামলা হবে আপনাকে জেল খাটতে হবে কথাটা বুঝতে পারছেন বাংলাদেশের একজন তুচ্ছ একজন লেখক ওই লেখকের একটা বই আপনি যদি নামটা চেঞ্জ করে দেন মানবরচিত একটা বই আপনি যদি নামটা চেঞ্জ করে বাজারে ছাড়েন তাহলে আপনার নামে মামলা হবে আপনার জেল খাটতে হবে তাহলে যে মহান জারফুল আলমিন সমস্ত জ্ঞান বিজ্ঞান সমস্ত সাহিত্য সংস্কৃতির উৎস সে আল্লাহ রব্দুল্লাহ আলমিনের দেওয়া নাম কোরআনুল কারিমটা কেটে কোরআনুল হাকিমটা কেটে কোরআনুল মাজিদটা কেটে আপনি কোন সাহসে কোরআন শরীফ বসাইলেন মাদার শরীফ খাজা শরীফ দাদা শরীফ বাবা শরীফ পুরোশ শরীফ এই বিভিন্ন শরীফের সাথে জোড়া লাগাইয়া আমরা কোরআনের শেষেও লাগাইয়া দিলাম কোরআন শরীফ না এটা তেমন কোনো বিষয় না এটা তেমন কোনো বিষয় না এত বড় কোনো বিষয় শুধু কথার একটু ভুল আমরা কোরআন শরীফ না বলে কোরআন মাজিদ বলার চেষ্টা করি এই কোরআন কারিম এর শুরুতেই আল্লাহ রব্লা আলামী বলছেন এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে লাপি কোন বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই এই কোরআনুল কারিমের মধ্যে বিন্দুমাত্র কোন সন্দেহের অবকাশ নেই কুদালী মুিম মুদ্রাকেই তারা পরহেজ গান দ্বারা আল্লাহকে তারা ভয় করে চলে ওই মানুষদের জন্য এই কোরআনটা হচ্ছে সংবিধান হুদা পথ প্রদর্শক জীবন চলার পথ নির্দেশিকা সিস্টেম অব লাইফ এই কোরআনই তালিম যখন নাগিন হচ্ছিল তখন আপনারা জানেন মক্কার মুশরিকরা বিভিন্ন কথা বলছিল যে মুহাম্মদ একজন যাবেকর মোহাম্মদ একজন কবি ওই ইহুদি কবি তাকে এগুলো বানাইয়া বানাইয়া দেয় সে ঘরের মধ্যে বসে বসে এগুলো বানায় বিভিন্ন কথা বলছিল তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিলেন ওই করে দেখেন সূরা বাকারা 23 নম্বর আয়াতের মধ্যে আলা আযবিনা ফা'তু বিসূরাতিন মিন মিছলি যে কিতাব অবতীর্ণ করছি যে কিতাব আমি নাজিল করছি এটার মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তোমাদের যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে فأتوا بصورة من مصري هذه قرآن أكتا سورة المطور أكتا سورة بلايان ياشتو ذهي شدو طينا وادعوا شهداعكم من دون الله إن كنتم شارقين তোমরা যদি সত্যবাদী হও তোমাদের কথা যদি সত্য হয় তাহলে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যেই দেবতাগুলোর উপাসনা করো আল্লাহকে বাদ দিয়ে তোমরা তাদের ভক্তি করো আল্লাহকে বাদ দিয়ে তোমরা তাদের পূজা করো ওই দেবদেবী মূর্তিগুলোকে ওই আলোচনা দুর্গ তোমাদের নেতা নেত্রীদের সবাইকে ডাকো সবাই মিলে মিটিংয়ে বসে তোমরা এই পুরাণের একটা সুরা হয়তো একটা সুরা বানিয়ে নিয়ে فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ যদি তা না পারো فا ইল্লাম তাফআলু আল্লাহ বলছেন ওয়া আনতা ফালু আর কখনো পারবেও না এই কোরআনের একটা সূরার মত আর যার ইন্দন হবে মানুষ এবং পাথর সেটা অশ্বিকারকারী কাপেরদের জন্য আমরা প্রস্তুত করে রেখেছি তো যাই হোক মক্কার মুসরিকরা তখন কি করল কোরআনের সুরা নাম বানাইতে লাগলো আপনারা জানেন মিথ্যার উপরের দাবিদার ছিল মুসাই নামতিকা সে সূরা বানাইলো পুরাণের একটা সূড়া আছে আলফারি আসুমালি আস কি আমাকে সম্পর্কে এই সূরাটাকে নজর করে ওই মিথ্যানুপতের দাবি তার মুাই সূরা বানাইতে লাগলো আলফিল কুরতু মুহূর্ত আলফিল মালফিল হাতি হাতি হাতি কি অমা আদর কামাল হাতি কি তুমি কি জানো কুরদুর উত্তর হাতিরাতে লম্বা সু সে চূড়া বানাইবে একদিকে সে और मक्कर बड़ बड़ कवि साहित्य तुम्हार शब्दे भूल ना तुम ना तुम अलंकार प्रत्येक तुम एक्ट कविता नहीं तुम्हारे को रचना भैया तक समस्त मक्कर मुस्लिकरा दुनियावासी ओक्यब्ध भाव घोषणा दिए नहीं भाषा इटा जो मानव रचित किताब নয় এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ। নাই কার কিতাব আল্লার কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে নাই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই বরং আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ যে বিষয়গুলো কোরআনে ঘোষণা দিয়েছেন আধুনিক বিজ্ঞান আবিষ্কার হওয়ার পর ওই বিষয়গুলোই মানুষ পরিশ্রম করে গবেষণা করে বের করছে একটা উদাহরণ দিই পুরাণ জে আল্লার কিতাব এতে যে বিন্দু মাত্র সন্দেহ নাই আমরা এটা বিশ্বাস করি তারপরও বিশ্বাসটাকে আর একটু দৃঢ় করার জন্য আরেকটু গাঢ় করার জন্য একটা উদাহরণ দিই ধনপি ইসলামে একজন বিজ্ঞানী তিনি বললেন মধু সংগ্রহ করতে যায় যে মৌমাছিগুলো এগুলো সব হচ্ছে মহিলার দাঁত উনিশশো সালের আগ পর্যন্ত সমস্ত বিজ্ঞানীরা বলেছিল যে মধু দ্বারা সংগ্রহ করে তারা হলো পুরুষের দা আর উনিশশো সালে ডক্টর বনপিস বললো যে না এই চিন্তা ভুল এই দর্শন ভুল এই মতবাদ ভুল মধু যারা সংগ্রহ করে এরা সব মহিলা তারপর আধুনিক যন্ত্রতা আবিষ্কার হলো তার এই কথাটার পর গবেষণা করে এনালাইসিস করে ইনভেস্টিগেশন করার পর দেখা গেল পর্যালোচনা করার পর দেখা গেল যে না ডক্টর বনপিসের কথাই ঠিক যে মধু যারা সংগ্রহ করে এরা সব হল মহিলার তারপর তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে অথচ দেখেন আল্লাহ রবাখান বলছেন আগের উনসত্তর নাম্বার আয়াদের মধ্যে হে মহিলা মৌমাতি তুমি খাও কুল্লি স্থামার প্রত্যেকটা ফল ফুল হতে তুমি প্রত্যেকটা ফল মূল থেকে খাও তুমি মধু তৈরি করো আল্লাহ আব উনিশশো সালে আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার পর যেই কথা বিজ্ঞান প্রমাণ করলো যেই কথা বিজ্ঞান বললো আজ থেকে হাজার বছর পূর্বে আল্লাহ রব্বুল আলামিন। এমন এক যুগে যেই কোরআন এই কোরআন নাজির করেছিলেন যেই যুগে মানুষ বিজ্ঞান কি জিনিস বুঝত না আধুনিক টেকনোলজি কি জিনিস বুঝত না সায়েন্সের সম্পর্কে কোনো ধারণা মানুষের ছিল না ওই যুগে আল্লাহ নাজির করা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন তুমা খুলি হে মহিলা মৌমাকে তুমি খাও আর আল্লাহকে কোনো পদ্ধতি অনুযায়ী মধু বানালো ও মুসলমান আধুনিক বিজ্ঞান পনেরোশো বছর ধরে গবেষণা করে যেই কথাটা আবিষ্কার করলো আল্লাহ রব্দুল্লা আলমী পনেরোশো বছর আগে কোরআনুল কারিমের মধ্যে ওই কথাটা জানি এতে করে কি প্রমাণিত হয় না যে এটা আল্লাহর কিতাব এটা ওই কি প্রমাণিত হয় না চিৎকার দিয়ে বলেন এটা আল্লাহ আছে না একজন তিনি ভুল জন্য কোরআন পড়তে শুরু করেছেন তারপর কোরআন পড়ার পর তিনি একটা বই লিখলেন কোরআন বিজ্ঞান ও বাইবেল একটা বই লেখলেন কোরআন বিজ্ঞান ও বাইবেল এই বইয়ের ভূমিকার মধ্যে তিনি লিখেছেন যে আস্ত কোরআনের ভুল ধরার জন্য আমি কোরআন পড়তে শুরু করেছিলাম কিন্তু কোরআন আমার জীবনের প্রতিটি পদে পদে যেসব ভুল রয়েছে সেগুলো আমার সামনে স্পষ্ট করে দিয়েছে কোরআনকে আমরা বিশ্বাস করি যে কোরআন আল্লাহর কিতাব কিন্তু আসলে আমাদের পরিস্থিতি দেখেন কোরআন যে আল্লাহর কিতাব এ যদি আমরা প্রকৃত পক্ষে সত্যিকার অর্থেই বিশ্বাস করতাম তাহলে কোরআন আমার ঘরের কোণে ওই মৃত ব্যক্তির দাপন শেষে বেঁচে দেওয়া কাপড়ের সাদা কাপড়ে উড়িয়ে ঘরের একতলায় রেখে দিতাম না আলমারির উপরে সুকেজের উপরে রেখে দিতাম না আর ওই আমার কোরআনটার উপর আধা ইঞ্চি পরিমাণ ময়লা যন্ত্রণা যদি আমরা সত্যিকার অর্থে এই কোরআনকে বিশ্বাস করতাম কোরআনকে আমরা কোরআন করে বিশ্বাস করি এ কথা বললে কি আমাদের দায়িত্ব শেষ বিয়ে শ্যাপারটা খুব ভালো বুঝে রাতের বেলায় বিয়ে হয়ে গেল সকালবেলা স্ত্রী উঠে বলতেছে যাও বাজার থেকে আমার জন্য এই জিনিস নিয়ে আসা স্বামী বললো যে না আমি তো তোমাকে কবল করেছি বিয়ে করেছি কিন্তু তোমাকে প্রয়োজন পূরণ করব তোমার জীবন চলার জন্য যা প্রয়োজন তোমার খাদ্য বাসিস্তান অন্য বস্ত্র থেকে শুরু করে যা প্রয়োজন সব দেব এটা তো আমি ওয়াদা করি নাই এটা স্বামী না স্বামী নামের কলঙ্ক কথা বলেন এটা কিন্তু আমরা বুঝি স্ত্রী যদি বলে একটা শাড়ি লাগে তাহলে দুইটা আনার চেষ্টা করি লিবিস্টিক একটা কথা বললে এক ডজন আনার চেষ্টা করি চুরি যদি বলে এক ডজনের কথা দুই ডজন আনার চেষ্টা করি ঘরের মধ্যে ওরে বা ওরে বা চুকেতের ভিতরে স্ত্রীর চুরি দেখবে লাইনে লাইন সাজানো এরপরে যদি বলে চুরি লাগবে বলাও লাগে না রাগবার আগে নিয়ে আসে कारण आप बुझी जेद्री के स्त्री पर ग्रहण करद जा दाबी सब हाँ पूरण करते हैं कथा ठीक क्या দেখতেময়ী পাবে পুরাণকে যেদিন আপনি আল্লাহর কিতাব বলে বিশ্বাস করবেন পুরানকে যেদিন সন্দেহহীন সন্দেহ মুক্ত রয়েশী গ্রন্থ হিসাবে একটা সংবিধান হিসেবে আপনি সাক্ষ্য দিবেন সেদিন থেকে পুরাণের যেসব দাবি আছে পুরাণের যেসব হুকুম আস্তান আছে সেগুলো আপনাকে পুরাণের যেসব ভাব আছে সেগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে আচ্ছা এখন বলেন কয়টা মুসলমান পারবেন পুরাণের ভাব কয়টা কোরআনের দাবি কয়টা কোরআনের অধিকার কয়টা একজন ইমানদারের কাছে কোরআনের দাবি কয়টা এর বাচ্চা বলুন তিনটা কয়টা তিনটা কোরআনের এক নাম্বার হক হচ্ছে কোরআন পড়া দুই নাম্বার হক হচ্ছে কোরআন বুঝা আর তিন নাম্বার হক হচ্ছে কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা কোরআন অনুযায়ী সামাজিক জীবন পরিচালনা করা কোরআন অনুযায়ী রাজনৈতিক জীবন পরিচালনা করা কোরআন অনুযায়ী আন্তর্জাতিক জীবন পরিচালনা করা এই তিনটা জিনিস হল পুরাণের হক এখন মুসলমান হিসাবে আপনি যেদিন স্বীকার করবেন কোরআন আমলার পিতা পুরান আমাদের জন্য হুদা সংবিধান কনস্টিটিউশন সেদিন থেকে আপনাকে একথাও মেনে নিতে হবে এই তিনটা হক আপনাকে অবশ্যই পালন করতে হবে এক নাম্বারে কি বললাম কোরআন পড়া দুই নাম্বারে পুরাণ বুঝা শুধু পুরোই মনে হয় কোরআন বুঝতে হবে তিন নাম্বারে আমল পড়া পুরাণ পড়া পুরানি আমল করা এই তিনটা হচ্ছে পুরানের পুরাণ পড়লে কি হয় নম্বর আয়াতের মধ্যে তারাই যার ভুতিরা কুলুবহুম যখন আল্লাহ আলোচনা করা হয় যখন আল্লাহর স্মরণ করা হয় তখন ওয়াজিরা কুলু তাদের অন্তর্গুলো প্রকম্পিত হয় ভীত সন্ত্রস্ত হয় আর যখন আল্লাহ করা হয় আল্লাহর আয়াত করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় আল্লাহর আয়াত বলতেছে ইমান বাড়ে আপনি যদি বলেন ইমান বাড়ে ওনা কমে কাজ হবে না ইমাম বুহারি রচনা মুহ পিতাগুল ইমানের একটা অধ্যায় রচনা করেছেন ইমানে সংজ্ঞা তিনি বলেছেন আর ইমান কৌলুল নফের ল ইমান হচ্ছে কথা এবং কাজের নাম যেহেতু ইমান বাড়ে এবং কমে কিছু কিছু কাজ আছে এগুলো করলে আপনার কিমান কমে যাবে আর কিছু কিছু কাজ আছে এগুলো করলে আপনার কিমান বাড়ে এবং কমে আকিদার বিষয় ক্লিয়ার করেন ইমানের বিষয় আল্লাহ বলছেন যা যা ফুল কিমান যা যখন জিয়া যাকুন মানে বৃদ্ধি পাওয়া বেড়ে যাওয়া তাদের কি বেড়ে যায় যখন আল্লাহর আয়াত আলোচনা করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় সত্যি আপনি দেখেন যখন এখানে আপনি আলোচনা শুনিছেন কোরআন হাদিসের কথা শুনছেন তখন কিমানটা কেমন তার একটা চেতনাটা তখন কম্পন দিয়ে ওঠে শরীরটা থাকা বেড়ে ওঠে যে না আজকে থেকে আমাকে কোরআন হাদিস মানতে হবে আজকে থেকে আমাকে সালাদটা করতে হবে আজকে থেকে আমাকে কোরআন শূন্য চলতে হবে এমন একটা চেতনা এমন একটা স্প্রিট মনের মধ্যে জাগ্রত হয় না জি এটাই হচ্ছে ইমান বেড়ে যাওয়া যাই হোক আর কি হয় কোরআন পড়লে আল্লাহ রসুদাল্লাহ্লাম বলছেন তির্মিদি উনত্রিশশো দশ নাম্বার হাদিসে পথে আল্লাহ রসুদাল্লাম বলছেন বলে হাসান এই কোরআনের একটা হরফ যে ব্যক্তি পড়ে তার আদরনামায় একটা সব লেখা হয় আরো সুসংবাদ আল্লাহ রসুল বলছেন ওয়াল হাত না তুমি আর প্রতিটা সাব দশটা সবের সমান দু সুবান আল্লাহ সমানে প্রথমটা শুনলেন একটা সব দ্বিতীয়টা বললেন আল্লাহ রসুল একটা সাব দশটা সবাবের সমান সুবান আল্লাহ একটু বেশি হওয়ার কথা না কথা এরপর আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলছেন যে লাফ হারপুল আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ ওলা আলিফুল হার পূর্ণ লাম হার পড়ল মিম হারপুন বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ যে ব্যক্তি আল্লাহের একটা হরফ আলিফ পড়ল ওই ব্যক্তির আমল নামাই তাৎক্ষণিক দশটা সব লিপবদ্ধ হয়ে যায় যে পরে আল্লাহ রসুল শব্দটা ব্যবহার করেছেন মান করা যে পরে আপনি আরেকজনকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন তিনি পড়লেন তিনি পড়লে আপনার উপকারটা কি হবে আপনার অসুখ হলে আপনি অসুস্থ হল আপনি অসুস্থ মানুষ বৃদ্ধ মানুষ আপনার ছেলে যদি বলে বাবা তোমার তো ইঞ্জেকশন নিতে অনেক কষ্ট হবে তোমার ইঞ্জেকশনটা আমি নিই তোমার তো ট্যাবলেট খাইতে গিলতে অনেক কষ্ট হয় যাও তোমার ট্যাবলেটটা আমি খাই আপনি অসুস্থ আপনার ছেলে যদি সারা জীবন ট্যাবলেট খায় আপনি সুস্থ হবেন আপনি অসুস্থ আপনার ছেলে যদি সারা জীবন ইঞ্জেকশন নেয় আপনি সুস্থ হবেন সম্ভব আপনাকে করতে হবে আপনাকে শিখতে হবে আল্লাহ রসুল বলছেন বুহারি শরীফ প্রথম খন্ডের মাদ্রাসার পাঠ্য বুহারির প্রথম খন্ডের ষোলো নম্বর পৃষ্ঠায় মানে তরে লুকাহ তরই কোন না যে ব্যক্তি কোরআন শেখার জন্য এলেম শেখার জন্য একজন আরেমের কাছে হেঁটে হেঁটে যায় বাজার থেকে একটা বই ফিরে নিয়ে যায় আল্লাহ রসুল বলছেন আল্লাহ তার জন্য জান্নাতের পক্ষে সহজ করে দেন এমনকি এই কোরআন শিখতে গিয়ে কোরআন বুঝতে গিয়ে কোরআন মানতে গিয়ে যদি আপনার মৃত্যু এসে যায় গ্যারান্টি রয়েছে আপনি সরাসরি জান্নাত পৌঁছে দেবেন ইনশাআ এরপরে আমরা বললাম কোরআনের দ্বিতীয় নাম্বার হক হচ্ছে কোরআন বুঝা এক নাম্বার হক কি কোরআন পড়া কোরআন পড়তে হবে কোরআনটা ঘরের ফোনের মধ্যে কাকের উপর মাথার উপর সাজায় আইটা দিলেন না কোরআনটা ফুলগুলো পড়বেন দ্বিতীয় নাম্বার হক হচ্ছে কোরআন বুঝা কোরআন শুধু পড়লেই হবে না আপনাকে কোরআনটা বুঝতে হবে কোরআন বুঝতে হবে কারণ শুরুতেই যে আয়াতটা তেলবাদ করছি আল্লাহ রব্ুর আলমিন বলছেন কোরআন লিসা বিরাশি নাম্বার আয়াতের মধ্যে আল্লা কুরার বলছেন আপালায়কদাবল কুরআ মানুষটি কুরান নিয়ে চিন্তা গবেষণা করে না মানুষটি কুরআন নিয়ে কুরআটাকে একটু বুঝার চেষ্টা করে না অসংখ্য এক মতভেদ থাকত কিন্তু আল্লাহ দেখেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। পরস্পর বিরোধী কোন আয়াত আপনি পাবেন না কোন একলাফ এখানে পাবেন না কোরআন করবেন দেখেন এই যে হেফ্যোখানায় যখন কোরআন তেলবাদ করে ছাতলা কোরআনের একটা কি তাল একটা কি লয় একটা কি ছান্দিক দ্রুতরা কোরআনের তালে তার আব্দুল তাকে আটকে ধরে রাখলে তারপরে রোজ দৌড়তে থাকে রোজ থাকে এই যে একটা তাল আল্লাহ করে এমন সিস্টেম এমন বধু আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে আমরা বলছিলাম যে কোরআন বুঝতে হবে আল্লাহ বলছে না এতটা বারো না মানুষটি পুরাণ নিয়ে চিন্তা ঘোষণা করে না এটা যদি আল্লাহ ছাড়া অন্য পক্ষ থেকে আসত এটা যদি নিজে বানিয়ে বানিয়ে রচনা করত তাহলে কি হতো ইলাভ কাসির এটার মধ্যে অসংখ্য একটেলাজ থাকতো মতভেদ থাকতো মানব যত কিছু আছে সব মধ্যে দেখবেন একতেলাস আছে মতভেদ আছে মানব ওগুলোর মধ্যেও দেখবেন কিন্তু আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত করেন একটা পরস্পর না।। আপনি দেখেন সুরা কমারেন সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ নাম্বার আয়াতের মধ্যে একটা সুরার মধ্যে আল্লাহ চারবার এই আয়াত আলাম করছেন সুরা কমারের মধ্যে চারবার বলছেন দাকি আলুদ্দিক আমি কোরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি আমি কোরআনকে পড়ার জন্য বুঝার জন্য সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি আল্লাহ প্রশ্ন করছেন ফাহালি মুদা কি কোরআন বুঝতে চাও এমন কেউ আসুকি আপনারা কোরআন পড়েন দেখেন পকেট থেকে বানিয়ে বানিয়ে বলছি না কোরআন বুঝতে হবে আল্লাহ বলছেন ফাহালিম মুদা কি কোরআন বুঝতে চাও এমন কেউ আসুকি আল্লাহ প্রশ্ন করছে এখন আপনার উত্তরটা কি হবে আপনাকে প্রস্তুত কোরআন বোঝার জন্য আল্লাহ প্রশ্ন করছে যে কেউ কি কোরআন বুঝতে চায় কে আসো যে কোরআন বুঝতে চাও আপনার উত্তরটা কি হবে চাই না চাই না চাই তাহলে তাই যদি হয় তাই যদি হয় তাই যদি হয় তাহলে কোরআন ডাক্তারের ঘরে মামার উপরে কাপড়ের সাদা কাপড় দিয়ে মোড়ানো যায় এখন যদি আমি বলি বাস্তব চিত্র যদি দেখায় সবাই তো বিশ্বাস করেন এটা আল্লাহর কিতাব আলহামদুলিল্লাহ কিন্তু এখন যদি বলি যে আজকে সকালে পদরের পরে ঘুম থেকে ওঠার পরে পদরের স্থলা আদায়ের পরে কে কে কোরআনটা করে পড়েছেন এমন কেউ থাকলে হাতটা ওঠান এই শত শত মানুষের মধ্যে যাই হোক হাতে এখন আল্লাহর কিতাটাও সবাই বিশ্বাস করে। কোরআন আমাদের গাইডলাইন কুরাণ আমাদের সংবিধান এটাও বিশ্বাস করেন তাহলে কোরআনটা আপনি পড়েন নাই কেন কোরআনের এক নম্বর হক পড়া আপনি পুরাণটা কেন করলেন না করতে পারেন না কেন দুনিয়ার ব্যাপারে খুব ভালো বোঝেন উদাহরণ দিয়েছিলাম ছাগল হাটায় বিভিন্ন মাস আমি দিয়ে থাকি আল্লাহ পুরাণে আয়া কত বাস্তব আল্লাহ বলছেন সুরা রুমের সাত নাম্বার আয়াতের মধ্যে এমন কিছু লোক পৃথিবীর বুকে আছে যারা দুনিয়ার ব্যাপারে খুব ভালো বোঝে খুব ভালো যাচাই বাছাই করে কিন্তু আজেরাতের ব্যাপারে একেবারেই ওদাসী দুনিয়ার ব্যাপারে খুব ভালো বসে এক টাকা ধরে একটা সুই কিনতে গেলে আমি উদাহরণটা দিয়ে থাকি এক টাকা দামে একটা সুই কিনতে গেলে পর্যন্ত বাজারে দোকানদারের কাছ থেকে সুইটা নিয়ে আলগুলোর ডার সাথে বারবার ঘষে ঘষে দেখে সুইটা ধার আছে কিন্তু একটা সুই করত এক টাকা দলের একটা সুই কিনতে যাচাই বাছাই করে এটা ধার আছে কিনা এটার পিছনে সে সময় ব্যয় করতে লাগিয়ে আছে কিন্তু সারা দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয় কোরআন যদি আরেক পাল্লায় রাখা হয় মর্যাদায় কোনটা বেশি ওজন হবে সেই কোরআনটা কেনার জন্য সেই কোরআনটা পড়ার জন্য পড়তালে মুক্তির জন্য আপনি কতটুকু চেষ্টা করছেন কোরআন পড়েন কোরআন বুঝেন এরপর আমরা বলছিলাম যে কোরআন অনুযায়ী আমল করতে হবে কোরআন শুধু পড়লেন কোরআন শুধু বুঝলেন কিন্তু মানবেন না এটা কোনো লাভ হবে না এটা কোনো উপকার হবে না কোরআনের বাজে হচ্ছে তিনটা কোরআন পড়া কোরআন বোঝা কোরআন অনুযায়ী আঙল করা আল্লাহ রসুল সাল্লাহ আলাহিস্লামের যুগে এত শত শত লক্ষ লক্ষ সাহমেদ এত লক্ষ লক্ষ ছিল না এত লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা ছিল না মাদ্রাসাতে কোনো অস্তিত্বই ছিল না আল্লাহ রসুল সাল্লাম আলাহিস্লামের যুগে সাহাবাহ কেরাম কোরআন কিভাবে শিখতেন ওই ফুল আল্লাহ রসুল সাল্লাম আলাহিস্লামের কাছে সাহাবাহ কেরাম আসতেন একটা আয়াত শিখতেন এসুল্লাহ আমাকে একটা আয়াত বলে দিন আমাকে একটা আয়াত শবক দিন আল্লাহ রসুল সবক দিতেন কোন তরিকার সবক না কোন মানুষের মন করা বানানোর সবক না পুরানের সবক দিতেন তুমি এই আয়াত্মা শিখো সারবাহিকেরা এই আয়াতটা শিখতেন নিজের জীবনে এটা আমল আয়াত শিখতেন বুঝতেন আমল করতেন তারপর আল্লাহ রসুলের কাছে আসতেন ইয়ারসুল্লাহ ওই আয়ত্তা আল করা হয়ে গেছে আরেকটা আমল নেই আরেকটা আয়াত এভাবে আসে আপনি তো পুরান পড়েন প্রতি রমজানে দশ কত পাঁচ কত বন্ধু পাঁচ কথম দশ কথম পর্যন্ত নেই অথচ পুরাণের বিন্দু মাত্র আদর্শ ওই উঠতে নাই কোরআন করতেছে কোরআন বিরুদ্ধে কাজ করতেছে কেন কোরআনের ভক্তিটা সে পালন করতেছে কোরআন বুঝতে হবে এবং পুরাণ মধ্যে আমন করতে হবে কোরআনের যেসব বিধান রয়েছে সেগুলো আমল করতে হবে এইভাবে কোরআনের সমাজ করতে হবে আল্লাহ রব্লা আলমী নইতে খেলোয়াড় করেছিলাম শুরুতেই আল্লাহ বলছেন জালিকাল কিতাব ওলা রে বাপিদাল এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই এটা মুক্তা জন্য পথ নির্দেশক পথ প্রদর্শক এটা একটা সংবিধান এটা একটা গাইড লাইন আপনি এখন কি করবেন এখন কি করবেন এটা কোরআনে আছে না যখন কোরআনের আলোচনা করা হয় আল্লাহ রহমুল্লা আলাম বলছেন দেখেন এখন কি করবেন আল্লাহ এটাও পূরণে করবেন যে যখন কোরআন তোমাদের সামনে পড়া হয় যখন কোরআনের আলোচনা তোমাদের সামনে করা হয় চোখ থাকো শোনো এখন আপনার কি করণীয় এটাও পাওয়া গেল আর কি জানা আপনার জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনি কি করবেন এর সমাধান এই কোরআনের মধ্যে দেওয়া আছে এই জন্য আমরা বলে থাকি কি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই কোরআন অনুযায়ী আপনার জীবন চালাতে হবে আপনি কোরআনটা পড়েন দেখেন কোরআন এবং আপনি মাঝখানে কতটুকু তফাৎ কতটুকু ফাঁক কোরআনের কোন কোন বিধান আপনি এখন পালন করছেন আর কোন কোন বিধান পালন করতেছেন একটু যাচাই বাছাই করেন অ্যানালাইসিস করেন জীবনটাকে একটু কোরআন এবং সন্ন্যার মানদণ্ডে রেখে যাচাই বাছাই করেন আসলে আমার জীবনটা কার পদ্ধতি অনুযায়ী জানাচ্ছি আমার জীবনটা কি আল্লাহ দেওয়ার গাইডলাইন পুরাণ অনুযায়ী চলছে রসুনের দেখানোর নির্দেশ শূন্য অনুযায়ী চলছে নাকি মানুষের বানানো বিভিন্ন তন্ত্র মন্ত্র বিভিন্ন তার অক্টোপাশে আবদ্ধ হয়ে গেছে আপনি কি যাচাই বাছাই করুন আপনি শিক্ষিত মানুষ করার জোরে বলছি আপনি একটু যাচাই বাছাই করুন আজকের থেকে সময় নাই এই যে আমার আগে তার আলোচনা করে গেলে যে মৃত্যু এমন একটা জিনিস এটা উপেক্ষা করা সুযোগ নেই কখন এসে যাবে আপনি বলতে পারবেন আমাদের একটা সাধারণ ধারণা হচ্ছে এখন তো বয়স মাত্র আঠারো বিশ বছর বাই বছর আমার বয়স পঞ্চাশ ষাট বছর যখন হবে তখন নামাজ পড়বে অনেক যুবক নামাজ পড়ে না কেন নামাজ পড়ে না কারণ বৃদ্ধ হোক তারপর নামাজ আমরা শুরু করবো আর একটু বয়স হোক তারপর শুরু করব এটাকে নিজের একটা পুপুরি বিশ্বাস কারণ সে যে বৃদ্ধ হবে তাকে যে আমরা বৃদ্ধ বানাবেন এটার গ্যারান্টি কে দেবে মালাতুল তার কন্টাক্ট হয়েছে যে তোর এত বছর তুই কর। খাদেশ হয় নাই তাহলে আপনি কি করে বলেন যে বৃদ্ধকালে আপনি বৃদ্ধকালে কোরআন শুননা মানার চেষ্টা করবেন জি না হ্যাঁ যুবক আজকে থেকে তুমি সতর্ক হও আজকে থেকে আসো আসো কোরআন শুননা পড়ার চেষ্টা করো জানার চেষ্টা করো আমি আশ্চর্য হয়েছে এই এলাকায় এসে যে একটা লাইব্রেরিও আছে পাঠাগার আছে মস্তিবৃত্তির পাঠাগার এখানে গুরুত্বপূর্ণ কিতাব গুলো আছে ওখানে হিস্ত্রী মবল নাসাই আদিজের কিতাবগুলো ইতিহাসের কিতাব গুলো কোরআন হাজি আছে অথচ কোন পরিকল্পনা নাই এখানে কোন কর্মসূচি নাই কেউ কিতাব নিচ্ছে না করছে না এটা আশ্চর্যের বিষয় তো চাইবো এই কোরআন অনুযায়ী সমাজ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন সোরা সাউদ আছে ত্রিশ নম্বর আয়াতে সোরা সা তার আঠাশ নম্বর আয়াতে এবং সোরা সাউথের নয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا هو الذي أرسل رسوله بالهدى الله তোমাদের ওই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন একটা হুদাহ একটা কনস্টিটিউশন একটা গাইডলাইন একটা সংবিধান দিয়ে কুরআন দিয়ে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন কি দিয়ে পুরাণ দিয়ে মানব রচিত কোন জীবন বিধান দিয়ে নয় কোন সংবিধান দিয়ে নয় আল্লাহকে পাঠিয়েছেন পুরাণ দিয়ে এরপরে আল্লাহ রসুলকে শুধু পুরাণ দেন নাই পুরাণের সাথে সাথে আরেকটা জিনিস সত্য জীবন ব্যবস্থা সত্য দিন দিয়েছেন পুরাণ সংবিধান একটা সত্য দিন জীবন ব্যবস্থা দিয়েছেন ইসলাম এই দুইটা জিনিস দিয়েছেন কেন আল্লাহ আল্লাহ বলছেন অন্য যত জীবন ব্যবস্থা আছে অন্য যত তন্ত্রমন্ত্রী আছে সবগুলোকে উত্থাপ করে সবগুলোকে পশ্চাতে ফেলে সবগুলোকে মুছে দিয়ে অন্য সমস্ত জীবন ব্যবস্থার উপর ইসলাম নামক জীবন ব্যবস্থাকে কোরআন নামের সংবিধানকে প্রতিষ্ঠিত করা কায়েম করা করার বিজয়ী করার জন্য আল্লাহ তাদের ফুলকে পাঠিয়েছেন বলব হ্যাঁ এই কোরআন দিয়ে বিশ্ব তয় করার জন্য এসেছিল এই কোরআন কোরআন এসেছিল গোটা পৃথিবীটাকে পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য একজন রসলকে পাঠিয়েছিলেন আল্লাহ আলামিন এই কোরআন দিয়ে পৃথিবীর মানুষকে মানুষের গোলামি থেকে মানুষের দাসত্ব থেকে মানুষের পূজা থেকে মানুষের এফাজত থেকে ডাইম্লার এফাজত থেকে মুক্ত করে আল্লাহ আর বাদের দিকে নিয়ে আসার জন্য যাই হোক কোরআনের তিন নম্বর বিষয়ে আমরা আলোচনা করলাম হক যে কোরআনের সমাজ গড়া কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা কোরআন পড়া কোরআন বোঝা কোরআন অনুযায়ী আমল করা যাই হোক যদি আমরা এই কোরআন এই পালন লাভ হবে আল্লাহ রব আলম বলছেন সুরা বুক রূপের থেকে সত্তর নম্বর আয়াতের মধ্যে কি আমাদের কঠিন পরিস্থিতিতে যখন মাথার গুপ নিকটে সূর্য থাকবে সূর্যের তাতে যখন মানুষের মগজগুলো টাস্তাস করে গলে গলে পড়তে থাকবে পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে সন্তান তার মাকে ভুলে যাবে মা তার সন্তানকে ভুলে যাবে এমন ভয়ানক পরিস্থিতি যখন হবে ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তার একদল বান্দাকে ডাক দিয়া বলবেন তোরা যত রূপের আসক্তি উনসত্তর সত্তর নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়া ইবাদি এইnotin dine la khawfun alayhim tumader kono bhoy nai wala hum yahzanun ar tumader chintaro kono karon nai allah manush jokhon chintai bibur তখন আল্লাহ একদল বাংলাকে ডাক দিয়ে বলবেন তোমাদের ভয় নাই চিন্তাও নাই জান্নাতা আনতুম তোমরা জানলাতে প্রবেশ করো তোমাদের স্ত্রী সহ বারণ খুশি অবস্থা খুশি হোক জানলাতে প্রবেশ করো হিসাব নিকাশের প্রয়োজন নাই তোমাদের কিচ্ছু দরকার নাই তোমরা জানলাতে প্রবেশ করো স্ত্রী সহ তোমাদের কোয়ালিটি কি কারা এই লোকগুলো কারা আল্লাহ বলছেন আল্লা এরূপগুলোর কোয়ালিটি হচ্ছে তোমরা যারা দুনিয়ার বুঝে আমার আয়াতের প্রতি আমার কোরআনের প্রতি ইমান এনেছিলে আজকে তোমরা হিসাব নিকাশের আগে জানলাতে প্রবেশ করো কোরআনের এই তিনটা হক কোরআন পড়া কোরআন বোঝা কোরআনের সমাজ করা এই তিনটা হক যারা পালন করেছিল তারা হিসাব নিকাশের দরকার নাই স্ত্রী পুত্র সহ জানলাতে প্রবেশ করো জাননাতে প্রবেশ করো যাই হোক এটা বললাম আর যদি এই কোরআন আপনি না পড়েন না বুঝেন নিজের জীবন পরিচালনা না করেন তাহলে কি হবে আল্লাহ এখানে শেষ করে দেবো শুধু ক্ষতিটা বলে আল্লাহ একশো তো আয়াত থেকে সাতাশ নম্বর আয়াতের মধ্যে আন বিক্রি যে আমার বিকির থেকে এখানে বিকির মানে কি মানে কি জিকির মানে জিকির না লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের বিভিন্ন জায়গায় জিকির শব্দটাকে ব্যবহার করেছেন কুরআনের ক্ষেত্রে যেমন সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহু লা حافظুন আমি কুরআন আমি জিকির নাজিল করেছি আর এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম এখানে আল্লাহ কুরআনকে বলে তুমি জিকির জিকির মান আ'রাদা আন যিকরি যে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে কোরআন পড়বে না কোরআন বুঝবে না কোরআন অনুযায়ী জীবন চালাবে না পাইন্দা লাগু মায়ু শতাং তার জীবনটা হবে সংকীর্ণ তার জীবনটা হবে অশান্তিতে পূর্ণ আজকে মুসলমানদের জীবনটা কি অশান্তিতে পরিপূর্ণ শান্তি অশান্তির কারণ খুঁজে পায় না আমাদের অশান্তির কারণগুলো খুঁজে পাচ্ছে না কি কারণ আল্লাহ বলছেন কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদের জীবনটা হবে সংকীর্ণ শতাংশ দরকার শুধু তাই না অনেক শুরু হু যেমন মানে আমাকে আমা কে দিন তাকে উঠানো হবে তাদেরকে উঠানো হবে অঙ্গ অবস্থা দুনিয়াতে যারা কোরআন পড়বে না কোরআন বুঝবে না কোরআনের সমাজ করবে না তাদেরকে আল্লাহ কি আমাদের দিন উঠাবে কি অবস্থায় অন্ধ অবস্থায় তখন তারা বলবে আমা আল্লাহ আমাদেরকে তুমি অন্ধ করে উঠালে কেন অপাধিক বাঁচিয়ে আমরা তো দুনিয়াতে ছিলাম চাক্ষুষ মান চক্ষুস মান ছিলাম আমাদের দৃষ্টিশক্তি ছিল তুমি আমাদের আমাদেরকে অঙ্গ কেন করবে আল্লাহর বলে আরামিনি করবে Ola kazalika asap ka aya tuna panasha Wakazaal এমন ভাবে তোমার কাছে আমার আয়াত পৌঁছেছিল তোমার কাছে আমার কোরআন পৌঁছেছিল তোমার কাছে আমার জীবন বিধান পৌঁছেছিল কিন্তু তুমি সেই কোরআন করো নাই তুমি সেই কোরআন বুঝো নাই তুমি সেই কোরআনকে পৃথিবীর মুখে সাব্বিশ করার জন্য কোন সংগ্রাম করো নাই এই কারণে আজকে আমিও তুমি আমার কোরআনকে যেভাবে ভুলে গিয়েছিলে দূরে পেরে গিয়েছিলে আমিও তোমাকে আজকে দূরে ফেরে দিলাম আমিও তোমাকে ভুলে গেলাম তোমাকে আমি অন্ধ করে দিলাম আল্লাহ রবুল আলমী আমাদেরকে বুঝার তো বিজ্ঞান করুন মুসলমান এই কোরণের আদর্শ থেকে পুরান্নার আকর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজকে সারা বিশ্বের প্রতিটি প্রান্তে প্রান্তে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের স্তিম রলা চলছে আজকে আফগান কাশ্মীর আফগানিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান দক্ষিণ সুদান পূর্ব তিমুর থেকে শুরু করে ফ্রান্সের জার্মানিতে মালিতে পৃথিবীর প্রতিটি প্রান্তে যেখানে মুসলমানদের অবস্থান সেখানে আজকে মুসলমানরা নির্যাত হচ্ছে নিশ্চয় শিতে হচ্ছে মুসলমান কারণ খুঁজে পায় না কেন তাদের এই কারণ আল্লাহ রব্বুল আলমী তার রাশলের মাধ্যমে চোদ্দ শত বছর আগে জানিয়ে দিয়েছে বিদায় দায়ের ভাষণে আল্লাহ রসুল করেছিলেন তারা আমরাই মা তো রসুরি তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস ধরে রাখবা ধরবা ততদিন তোমরা গুমরা হবে না ততদিন তোমরা লাঞ্ছিত হবে না ততদিন তোমরা অপদস্থ হবে না ততদিন তোমরা অপমানিত হবে না সেই দুইটা জিনিস কি আল্লাহ রসুল বলছেন কিতাবল দ অসুল্লতা রসৌরি আল্লাহর কিতাব কুরাণ এবং সুনতার রসৌরী রসুলের জীবনাদর্শক আল্লাহ রসুলের সোয়ে সুন্না সোয়ে হাদিজ কুরান এবং হাদিজ কুরান হাদিস যতদিন পর্যন্ত মুসলমানরা পৃথিবীর মুখে ধরে রেখেছিল ততদিন পর্যন্ত গোটা বিশ্বের রাজ মুখগুলো তাদের পায়ের নিচে লুটেপুটে বেয়ে পড়ত তাদের পায়ের নিচে গড়িয়ে পড়ত আজ যদি মুসলমানরা কুরআ এবং সুন্নাকে আবার আঁকড়ে ধরতে পারে সমস্ত মহাপলি মাতামাতি ঘুরে গিয়ে সমস্ত ফেরকাপন্দী সমস্ত দলাজলি ঘুরে গিয়ে কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরতে পারে তবে অবশ্যই অবশ্য আবার গোটা বিশ্বের রাজ মুকুট গোটা বিশ্বের নেতৃত্বের লিংহাসনের পথগুলো মুসলমানদের পায়ের নিচে লুটিয়ে পড়বে মুসলমানরা আবার সারা দিদিবীবকে শ্রেষ্ঠত্বের আশা উদ্দেশ্য হবে একটা গল্প বলে আমি শেষ করে দিচ্ছি জজ বাংলার সঙ্গে তার ছাত্র কষ্ট করেছিলেন সার পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জাতি কোনটা তিনি বলেছিলেন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলিম জাতি তার ছাত্র আবার কষ্ট করল থাক পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট জাতি কোনটা এবারও জজ বাংলার শো বললেন পৃথিবীর পক্ষে সবচেয়ে নিকৃষ্ট জাতি হচ্ছে মুসলিম জাতি তার ছাত্র কষ্ট করল আপনি কি বলছেন তারাই শ্রেষ্ঠ জাতি আবার তারাই নিকৃষ্ট জাতি এটার কারণ কি তিনি বললেন কারণ একটাই তারা তাদের জীবনে আল্লাহুল আলম আবার সেই কোরআন এবং হাদিসকে কোরআন এবংকে আমাদের পড়া বুঝা এবং আমল করা নিজের জীবনে সমাজে রাষ্ট্রে এবং আন্তর্জাতিক পরিধিতে সারা পৃথিবীতে কায়ন করার اللهم صل على النبي التوفيق جاهل شكرا لك يا امين اصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه اجمعين الله وبحمده اشهد ان لا اله الا انت استغفرك واعتوذ الله وبركاته